আবদুল্লাহ ইবনে উমর রব্দাল্লাহ তালা আনহু কতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে দেখেছি তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন তখনও এরকম করতেন আবার যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও এমন করতেন এবং সামি আল্লাহ হলিমান হামিদা বলতেন তবে সেদার সময় এরকম করতেন না